সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আজকের অধিবেশনে পিস টিভি যারা সঙ্গ দিয়েছেন सकल के आतरिक अभिनंदन जानिए इसलमर सूच्च गुण सुच्च आदर्श एक गुण से गुण हल विनयी हवा आज के इनशालाप्रे कथा बनयी हवा सम्पर्केटि आरबी देते बला है अलखसुरय हवा गुणटी यमर गुण ইসলামের একটি সুন্দর আদর্শ সুন্দর শিক্ষা যে তারা বিনয়ী হবেন বিনয়ী হবেন সর্বক্ষেত্রে এবং বিনয়ের শরীয়তের পরিভাষায় অর্থ হল আপনার যে হৃদয় রয়েছে অন্তর সে অন্তরকে আল্লাহর জন্য নমনীয়তা করা অথবা বিনয়ী করা একে বলা হয় খুশু আপনি আন্তরিকভাবে আল্লাহর সাথে বিনয়ী হয়েছেন নমনীয় হয়েছেন এই হলো খুশু মহান রাবুলা আমিন যে একটি আমরা পড়েছি সুরাত আল্লাহ কামনা করোলা এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো আর আল্লাহর কাছে সাহায্য কামনা করা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে এটি খুব বড় বিষয় আর এই বিষয়টি অর্জন করতে পারবে যারা বিনয়ী মোহান্ন আলম বলেন যে এই বিষয়টি অর্জন করবে ইল্লা যারা বিনয়ী তারা এই বিষয়টি অর্জন করবে প্রাণ প্রিয় এ এছাড়াও সুরা হাদিদের সোল নম্বর আয়াতে আল্লাহ তালা ইশাদ করেন আলামু মিনাল যে তাদের কখন এই সময় হবে যারা ইমান এনেছেন যে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে বিনয়ী হবে এবং আল্লাহ যে সত্য বিধান তাদেরকে দিয়েছেন সে বিধানে তারা বিনয়ী হবেন এ আয় থেকেও আমরা হুসু বা বিনয় নম্রতা এ শব্দটি আমরা পেয়েছি মহানবুল আলমিন ইমানের সাথে বা ইমানদারদের সাথে বিনয়ী যে গুণটি সে গুণটি তিনি জড়িয়ে দিয়েছেন যার ফলে এই বিনয়ী হওয়াটি নমনীয় ভাবটি আপনার মাঝে থাকা উচিত এবং এটি মমিনের গুণ এবং ইসলামের একটি সুন্দর স্বভাব এই স্বভাবটি মমিনের মাঝে থাকবে আর এই বিনয়ের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করি তাহলে কোরআন মাজিদে বহু জায়গাতে আল্লাহ তালা আলোচনা করেছেন খাসে বিনয় যে শব্দটি এই শব্দটি আলোচনা করেছেন আর এই শব্দগুলো বা এই গুণগুলি ইসলামের যে মহৎ গুণগুলি এই গুণগুলি তার প্রকৃত যারা বান্দা শুকুর গুজার বান্দা তাদের মাঝে পাওয়া যাবে প্রাণপ্রিয় উপস্থিতি মহান রব আলম ইরশাদ করেন ও কলিলিয়াসুর আল্লাহর শুকুর গুজার আল্লাহর প্রশংসা জ্ঞাপনকারী বান্দাদের সংখ্যা হবে নগণ্য তাহলে আল্লাহর প্রকৃত বান্দাদের যখন সংখ্যা নগণ্য অতএব ভাগ মানুষগুলো যে ইসলামের সুন্দর স্বভাব সে স্বভাব থেকে দূরে থাকবে আপনি আপনার দিক আপনি বিবেচনা করুন আপনার মাঝে বিনয় যে গুণটি সেটি কি বিদ্যমান যদি আপনার মাঝে সমস্যা থেকে থাকে বিনয়ের ক্ষেত্রে নমনীয়তার ক্ষেত্রে আর এই নরম ভাবটি এই গুণটি সকলের ক্ষেত্রে হতে হবে যেমনটি হতে হবে রবের ক্ষেত্রে আপনার আমলের জিন্দিক বহু আমল আছে যে আমলগুলো আপনি করে থাকেন রবকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিন্তু এই বিষয়গুলিতে এই ইবাদতগুলিতে আপনার মাঝে বিনয়ী ভাব আসে না নমনীয়তা ভাব আসে না ধীর স্থিরতা আসে না ক্ষেত্রে অনেক সময় अनेक आमल आल्ला ग्रहण ना होतेमी ए विषय नबीम सल आलहीसल्लम नमनियता शिक्षा दिए धीरेस्थिरता एटी है एक सल्लाह आलहीसल्लम मस्जिदे बसे आ व्यक्ति आसलें नमज़ पढ़ल एरपर इसे आल्ला नबी के सालाम दिलेम सल अलहीसल्लम सल्ले তুমি নামাজ পড়ো আমি তো মনে করি তুমি নামাজই পড়ি তিনি আবার নমাজ পড়লেন আবার এসে সালাম দিলেন আবার একই ধরনের কথা বললেন আবার নামাজ পড়ো আমি মনে করি তোমার নামাজ হয়নি ইত্যাদি তৃতীয়বার একই ধরনের কথা হলো এবং নবীম সাল আলী হাসাল্লামকে তিনি নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলেন আমি এর চেয়ে ভালো করে তার নামাজ জানি না নবীম সাল আলহিহাসাল্লাম নামাজে বিনয় হতে শিখালেন একটু পরে ইনশাল আমরা আলোচনা করছি যে নামাজে বিনয়ী হওয়ার যে দিকগুলি সে দিকগুলি ইনশাল আমরা আলোচনা করব মহানবুল আলমিন এই দিকটির গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন অবশ্য যে যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহম আর তাদের গুণ হল যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের অন্তর্গুলো ভয়ে কাপে এবং তাদের কাছে যে বিপদাবধ সর্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করে প্রাণপ্রিয় দর্শক সাথে সাথে মোহনবুল আলমিন যে বিনোদীদের গুণ বর্ণনা করছেন সেই গুণের মাঝে একটি গুণ হলো যে তাদের অন্তর নমনীয় ভাব হবে আল্লাহর ক্ষেত্রে তাদের অন্তরে ভয় আসবে যখন আয়াত পড়া হবে আর যখন কোনো বিপদাবোধ আসবে তখন তারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা বলছেন তারা নামাজ কায়েম করে হবেন নামাজ কায়েম করবেন তাহলে বিনয়ী যারা আসলে এই গুণটিও ইসলামের যে সুন্দর গুণগুলি এগুলো আসলে একজন পরিপূর্ণ মমিনের সাথে সম্পৃক্ত যার মাঝে ইসলামের এই সুন্দর গুণগুলি বিদ্যমান তার ইমানের ক্ষেত্রে তত তিনি দৃঢ় এবং যখন এই গুণগুলি হবে তখন প্রথম বিনয়ী হতে হবে রবের সাথে এবং যিনি বিনয়ী হবেন তার কাছে ইসলামের যে আদেশ এবং নিষেধ যে নীতিমালা সে নীতিমালা তার কাছে বিদ্যমান হবে আসলে তিনি হলেন বিনয়, প্রাণ প্রিয় দর্শক মোহনবুল্লা আলমিন বিনয়ীদেরকে তিনি পুরস্কার দেন এবং তাদেরকে তিনি সহযোগিতা করেন এই মর্মে বুখারি এবং মুসলিমটি হাদেশে এসেছে মোহনরবুল্লাহ আলমিন বলেন হাদেশে কুচ্ছি যেটি বি। আমি আমার বান্দার যে আমার সম্পর্কে ধারণা আমি তার সাথেই ও আনা মা আমি তার সাথেই বান্দা যদি আমাকে ভালো ধারণা করেন আমি তার সাথে আছি আর তার কর্মের ক্ষেত্রে আমি তার সাথে আছি আল্লাহ তালা বলেন ইদা জাকারানী যখন বান্দা আমাকে স্মরণ করেন আমিও তাকে স্মরণ করি বান্দা যদি আমাকে একাকি স্মরণ করেন তাহলে আমি তাকে একাকি স্মরণ করি ও ইন জাকারানি ফি মালাইন আর কোন মজলিসে যদি আমাকে স্মরণ করেন বান্দা অনেক সময় যেমন আমাদের এই যে পরিবেশ আছে আমরা উভয়ে একজন আরেকজনের সাথে শেয়ার করছি এবং আল্লাহর কথা আলোচনা হচ্ছে তার জিকির হচ্ছে এই ধরনের যদি ইসলামী জিকির হয় মানে ইসলামী এই ধরনের কোনো মজলিস হয় তাহলে এই মজলিসেও মহানবুল আলমিন এর চেয়ে উত্তম মজলিস ফেরেস্তাদের কাছেও তিনি স্মরণ করেন যারা পৃথিবীর সকলের চেয়ে উত্তম প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের বিনয়ী হতে হবে আর মহান্নবুল আলমিন তাদের গুণ বর্ণনা করতে যে বলেন যে তারা যদি আমার কাছাকাছি হয় ওয়াইন তাক ইলা কারণ আল্লাহ তালার জন্য মহান রবা আলাম তাকে তিনি সহযোগিতা করেন সর্বক্ষেত্রে অনুরূপ কেউ যদি অর্ধ হাত আগিয়ে আসেন আল্লাহ এক হাত আগিয়ে আসেন কেউ যদি এক হাত আগিয়ে আসেন মহান রবা তার কাছে তিনি मोहानबुल आलमीन जरा तारदेश क्षेत्र में बनयी जरा हेते हैं जेम भाव एक मानूष बनयी तक ही बोलते जख तरह इसलम विधि निषेध नीतिमला যখন তিনি পরিপূর্ণভাবে ফলো করেন তিনি নামাজ পড়েন তিনি রোজা রাখেন তিনি হজ করেন যখন হজ তার ফরজ হয় আল্লাহর যে বিধিনিষেধ সবগুলোকে তিনি ফলো করেন তিনি হলেন মূলত বিনয়ী প্রাণ প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই বিনয়ী গুণটি আমরা বলেছি সর্বক্ষেত্রে হবে বিশেষ করে নামাজের ক্ষেত্রে হবে মহানবুল আলামিন কোরআন মসজিদে একটি সুরা দিয়েছেন এবং সেই সুরার নাম হল মেনুন মেনদের সুরা মহানবুল্লা প্রথম দিকে তিনি যারা তাদের নামাজে বিনয়ী খুব ধীর ভাবে নামাজ পড়েন তাহলে বিনয়ী গুণটি মিনের তারা সর্বক্ষেত্রে নমনীয় ভাব দেখাবে शेषकर जख आल्लर इबादत जो इबादत गुलहिक भावे पालन करते हैं इबादत गुरे खूब नमन भावें विशेषकर नाम क्षेत्र महानबुल आलम करेंदीम फिर तहिमास नामयी तरा मुक्ति पेखने बनयी जो गुण की गुणटर प्रयोग देखते এই মর্মে হাদিস আমরা পড়তে পারি আবুদাউদ্ এরপরে তিনি বলেন মা আলাম যতক্ষণ বন্ধু তিনি তার দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে আনেন যখন তিনি দিকে দৃষ্টিকে ফিরিয়ে নেন আল্লাহ তালা তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন অর্থাৎ যখন বান্দা বিনয়ের সাথে নামাজ আদা করেন মহানবুল আর আমিন মূলত তার সাথেই থাকেন এবং তার সাথে থাকার অর্থ হল তিনি যখন সুরা ফতেহা পড়েন তখন তার সাথে কথা হয় নামাজে যখন থাকেন মূলত তার সাথেই কথা হচ্ছে আর নামাজটি হল যাকে বলা হয় আল্লাহর সাথে কথোপকথন যখন আমরা সুরাফতেহা বলি আল্লাহর সাথে কথা হচ্ছে দোয়াগুলো বলি আল্লাহকে টার্গেট করে কথা বলি মূলত নামাজটি আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নৈকট্য লাভ করা হয়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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি দেখুন পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় শাইখ হাবদুর রাজাক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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল প্রতি রবিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে পিস বাংলায়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 অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অ पवित्र विशुद्ध जीवन जापन करना देखने दर्शक আপনারা আমাদের সাথে আছেন বিরতির পরে আবারও আমরা মেনের একটি স্বভাব একটি গণ বিনয়ী হওয়া আর আমরা আলোচনা করছিলাম তারা সর্বক্ষেত্রে বিনয়ী হবেন বিশেষ করে নামাজের ক্ষেত্রে বিনয়ী হবেন মহান্নবুল আলমিন তাদের নামাজের ক্ষেত্রে বিনয়ী হওয়ার নমুনা তুলে ধরে বলেন যে তারাই তো সফল কাম হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী প্রাণপ্রিয় দর্শক অতএব নামাজে আমাদের বিনয়ী হতে হবে বিনয়ী যে আমলটি যে গুণটি এটি একান্ত এটি আন্তরিক গুণ এবং কে বিনয়ী সে গুণটি একমাত্র মহানবুল আলমিনী ভালো জানেন কাউর সাথে বিনয়ী হয়ে আমি তাকে বোঝাতেও পারব না যে আমি বিনয়ী এবং এই বিনয়ী হবে যখন রবের জন্য বাহ্যিক যত ধরনের কর্ম আমরা করি সেই কর্মগুলিতে বিনয়ী হতে হবে আর বিনয়ী হব एकम्र आल्लर नबीम सल आलहीसलम येषा पाठ करतर माध्यमी होन जो अंतर आंतरि कठिन हो जावा यो जो आम बस जो आल्लर दिखे झुके जान तक तर अंतरता और नरम है यज्ञ देखते पाई যে সমাজে এক শ্রেণীর দুষ্কৃতি মানুষেরা যারা অন্যায় করেন অল্প কিছু হলেও তিনি অন্যায় করতে পারেন এবং কারো অর্থ নেওয়া কাউকে হত্যা করা যেগুলো বড়ো বড়ো পাপ এবং বড় পাপগুলো তার কাছে বড় সহজ আর এই ক্ষেত্রে বলবো যে তিনি আসলে আল্লাহর জন্য বিনয়ী হতে পারেননি কারণ একটি পাপ করা বিশেষ করে হত্যা করা হত্যা করা পাপটি এটি একটি কাভিরা আর এই গুণাটি পাঁচশো টাকার বিনিময়ে একজনকে হত্যা করে আসা এটি কিন্তু সবার ক্ষেত্রে হয়ে ওঠে না একজন মানুষকে যদি পাঁচশো কোটিও দেওয়া যায় তারপরও তিনি বলবেন যে আমি হত্যা করতে পারবো না তবে এই দুইজনের মাঝে পার্থক্য হল একজন বিনয়ী আর একজন বিনয়ের যে গুণটি তার মাঝে বিদ্যমান নয় আর তিনি বিনয়ী হয়েছেন আল্লাহর জন্য তিনি আল্লাহর অর্ডারকে ফলো করেন এবং আল্লাহর অর্ডার ফলো করতে যে তিনি অন্যায়ে পা বাড়াননি এই হলো মূলত বিনয় নেয়া করতেন আল্লাহ যে হে আল্লাহ না যে হৃদয়ে যে ভাব যে নমনীয়তা ভাব এ নমনীয়তা ভাব আসে না রবের কাছে রবের জন্য সে বিনয়ী হয় না এ ধরনের অন্তর তুমি আমাকে দান করো না এ ধরনের কঠিন অন্তর থেকে তুমি আমাকে রক্ষা করো অমিননাফ সিল্লা তসবা এবং এমন আত্মা আমাকে দিও না যেটি পরিতৃপ্ত হবে না তার যে পরিতৃপ্ত ভাব এটি মমিনের গুণ সে যে অবস্থায় হোক না কেন তার কাছে যদি অধিক থাকে তবুও সে আল্লাহর জন্য পরিতৃপ্ত মানে অর্জন করবে কারণ সে ভাবটি মমিনের গুণ সর্বদাই তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তার আনন্দের মুহূর্তে এবং তার কষ্টের সব সময় তিনি আল্লাহর প্রতি আস্থা রাখবেন আর নবী সাল্লাম তিনি আরো দোয়া করতেন এবং এমন তুমি আমাকে শিক্ষা এমন জ্ঞান দিও না যে জ্ঞান দিয়ে আমি উপকৃত হব না এ ধরনের পৃথিবীতে অনেক জ্ঞান আছে যে জ্ঞানগুলোর মাধ্যমে মানুষ অনেক সময় পদভ্রষ্ট হয়ে যায় এ ধরনের জ্ঞান থেকে নবী সাল্লিহাম আল্লাহর কাছে পানা চেয়েছেন এবং সাথে আরেকটি দোয়া বলেছেন যে ওয়াদাওয়াতিল্লা ইস্তাজা বল এবং এমন দুয়া এমন ডাক যে ডাকটি মহানবুল আলমীর কাছে গৃহীত হবে না গ্রহণযোগ্য হবে না এই ধরনের দুয়া যেন আমার না হয় মানে আল্লাহর কাছে যে অংশগুলো আমি করতে চাচ্ছি সে মহানবুল্লা সন্তুষ্টি চিত্তে তিনি গ্রহণ করবেন তাহলে আমাদের আজকের এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি বিনয়ী ছিলেন এবং এই বিনয়ের জন্য আল্লাহর কাছে তিনি কামনা করতেন যেন তিনি বিনয়ী থাকতে পারেন এই ক্ষেত্রে আমাদেরও উচিত যে সর্বদাই আমরা বিনয়ী হব এবং এই বিনয়ী গুণটি মমিনের গুণ তারা আল্লাহর জন্য বিনয়ী হবেন সকল ক্ষেত্রে মানুষের উচিত হল যে তিনি বিনয়ী হবেন এর দিক অনেকগুলো আমরা বলতে পারি আমরা বলব মহানবুল আলমিন তিনি করেন ঈর্ষাদ করেন্লাহমিম রহানরবুল্লা আলমিন এখানে তিনি ঈর্ষাদ করেন যে যাদেরকে মহানবুল আলমিন দিয়েছেন দান করেছেন রিজিক তাদেরকে দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন তারা সেখান থেকে তারা সেখান থেকে দেয় এবং তাদের হৃদয় ভয়ে ভীত হয় এবং তাদের হৃদয় মহানবুল আলমিনের জন্য বিনয়ী হয় এবং তারা মহানবুল আলমিনের দিকে আন্না হুম ইবহীম র মহানর্বুল আলামিনের দিকে তারা প্রত্যাবর্তন করেন প্রাণ দর্শক প্রাণপ্রিয় শ্রোতা তাহলে আমাদের এই আয়াত থেকেও কিছু শিক্ষণের দিক আছে যে মহানবুল আলমিনীর যত ইবাদাতাতাতাতাত আমরা নামাজ সম্পর্কে কথা বলেছি নামাজের ক্ষেত্রে একজন মেন তিনি পরিপূর্ণ বিনয়ী হবেন নমনীয়তা দেখাবেন এই যেহেতু ইবাদাতটি আল্লাহর জন্য তিনি নমনীয় হয়েছেন অনুরূপভাবে যখন তিনি দান করবেন দান করার ক্ষেত্রেও তিনি বিনয়ী হবেন যখন রবের জন্য বিনয়ী হয় কেউ তখন তার যে শারীরিক চলার গতি মহানবুল মমিনদের গুণ বর্ণনা করেছেন তারা পৃথিবীতে খুব নম্রভাবে চলাফেরা করে অনুরূপভাবে তার ফল মানুষের ক্ষেত্রেও সেটি ফুটে উঠতে পারে সে মানুষের সাথে সুন্দর আচরণ করবে প্রাণ প্রিয় দর্শক অনুরূপভাবে বলা যেতে পারে যে এই বিনয়ী হওয়াটি দিনের উপর স্থির থাকার দিনের উপর মানে কায়েম থাকার এটি আলামত বটে যে মহান্নবুল আলমিনের জন্য বিনয়ী হয়ে তিনি সব কিছুকে বিসর্জন দিতে পেরেছেন অনুরূপভাবে এই বিনয়ী গুণের ফলে মহান্নবুল আলমিন তাকে মুক্তির ঘোষণা করেছেন যারা নামাজে বিনয়ী মহান্নবুল আলমী তাদের সম্মুখে বলেছেন তারা মুক্তি পেয়েছে আর সবচেয়ে বড় মুক্তি হল কালকে আমাদের দিনের যে পুরস্কার মহান্নবুল আলমিন দান করবেন জান্নাত সেই জান্নাত লাভ করবেন অনুরূপভাবে বলা যেতে পারে যখন তিনি বিনয়ী হবেন বিনয়ী হওয়ার সাথে সাথে তার যে অঙ্গ আছে সেগুলো বিনয়ী হবে যেমন আমাদের একটি অঙ্গ হলো চোখ চোখ বিনয়ী হবে চোখের বিনয়ী হলো যে চোখে যে অশ্লীল দেখা সে দেখা থেকে তার নিজকে তিনি কন্ট্রোল করবেন তার চোখকে কন্ট্রোল করবেন অনুরূপভাবে কান বিনয়ী হবে কানের ক্ষেত্রে যে জিনিসগুলো শোনা অবৈধ হারাম শরীয়ত বিরোধী সেগুলো থেকে কান বিরত থাকবে অনুরূপভাবে বলা যেতে পারে আন্তরিক বিনয়ের সাথে সাথে তার শারীরিক কিছুটা পরিবর্তন আসবে এবং সবগুলো বিনয়ী হয়ে যাবে প্রাণপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা বলতে পারি মোহান রবাম যে এই বিনয়ী ভাব তার ফলে তার বান্দাকে তিনি দুনিয়া এবং পরকালে মর্যাদা দান করেন প্রাণ দর্শক এই জন্য বিনয়ী আমরা ইসলামের যে সুন্দর আচরণগুলো আমরা একটু আলোচনা করি ন্যাবীদের ক্ষেত্র তাহলে আমরা দেখতে পাই তারা রব্বুল ইজাতের জন্য তারা বিনয়ী ছিলেন এবং মহানরবুল আলমিন তাদের পুরস্কার ঘোষণা করেছেন যদি আমরা সুরা আহজাবের ৩৫ নাম্বার আয়াত তেলাওয়াত করি তাহলে এখানে আমরা দেখতে পাব মহানরবুল আলমিন তিনি তাদেরকে ক্ষমা এবং প্রতিদানের ঘোষণা করেছেন বেশ কিছু গুণের কারণে আর যেটি মোমিনদের গুণ হবে এখানে মহানরবুল আলমিন দশটি গুণের কথা বলেছেন মহানরবুল আলমী দশটি গুণের মাঝে একটি গুণের কথা বলেছেন যে তারা হবে বিনয়ী সলিমাত মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী পুরুষ এবং মমিন নারী বলতে যে মহানরবুল আলমী ১০টি গুণ আলোচনা করেছেন দশটি গুণের মাঝে একটি গুণের কথা বলেছেন যারা বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী তাদের জন্য মহানরবুল আলমিন পুরস্কার তৈরি করে রেখেছেন আমরা বিনয়ী হব আল্লাহর সাথে বিনয়ী হব মানুষের সাথে বিনয়ী হবে আমার সর্ব অঙ্গ যখন আল্লাহর জন্য বিনয়ী হবে মহানরবুল আলমিন আমাদেরকে পুরস্কার দান করবেন আর সেই পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন ও আদ ফেরাহ আল্লাহ তালা বলছেন তাদের জন্য আমি ক্ষমা তৈরি করে রেখেছি এবং মহাপ্রতিদান আর আমরা ভালো করে জানি মহানবুল আলমিন যখন কোন শব্দকে মহান বলেন বড় বলেন তার যে বড়ত্ব তার মহানত্ব আমরা সেটি আজ করতে পারবো না আর মোমিনের জন্য সবচেয়ে বড় যেটি পাওনা সেটি হল জান্নাতুল ফের দাউস আল্লাহ তালা আমাদের সকলকে পৃথিবীতে যতদিন আছি মো মেনের যে গুণগুলি একজন পরিপূর্ণ ইমানদার হতে হলে যে গুণগুলি আমাদের মাঝে থাকা উচিত মোহনবুল্লা আলমিন সে সকল গুণ আমাদের মাঝে দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে বিনয়ী করুন আলমিনামালাইকুম আহমতুল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 এবং জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলিমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্সলাম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 देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बांगला है